নাফি রহমতুল্লা আলহী হতে বর্ণিত আবদুল্লাহ রদ্দিলতাল্লাহ আনহু যখন কাবা শরীফে প্রবেশ করতেন তখন সামনের দিকে চলতে থাকতেন এবং দরজা পেছনে রাখতেন এভাবে এগিয়ে গিয়ে যেখানে তার ও দেয়ালের মাঝে প্রায় তিন হাত পরিমাণ ব্যবধান থাকত সেখানে তিনি সালাত আদায় করতেন তিনি সে স্থানেই সালাত আদায় করতে চাইতেন যেখানে নবী সাল্লাহ আলয় সাল্লাম সালাত আদায় করেছিলেন বলে বিলাহ আনহু তাকে খবর দিয়েছিলেন তিনি বলেন কাবা ঘরে যে কোনো প্রান্তে ইচ্ছা সালাত আদায় করাতে আমাদের কোনো দোষ নেই